পরিবেশিত অডিও লিখচার সিরিজ ছিলেন যারা উম্মার ধ্রুবতারা এই সিরিজে আলোচিত হবে মুসলিম উম্মার ইতিহাস জুড়ে ইসলামের প্রতি নিবেদিতাম ইসলামের প্রাথমিক যুগে মুসলিম সমাজে অনেক জ্ঞানী সনন্ধন্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তারা অনেক সম্ভ্রান্ত মুসলিম ছিলেন যারা ইতিহাসে সব সবসময় উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মিডিয়াতে এসব বিখ্যাত মহান ব্যক্তিবর্গের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয় না একজন সমকালীন আরব ঐতিহাসিক এবং আলেম ডক্টর মুসা আল শরীফ এই মর্মে বলেন যদি আমার উপর দায়িত্বটা থাকত তবে আমি প্রতিটা বাচ্চাকে তাদের জীবনী পড়া বাধ্যতামূলক করতাম কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা তাদের জীবন ও মহান কর্মের প্রতি উপেক্ষা করছি এটা একটা বিরাট সমস্যা আরও বড়ো সমস্যা হচ্ছে যুব সমাজের নিকট তাদের জীবনই গোপন রাখা হচ্ছে ইমাম মালিক এবেন আনাস ইবেন আবু আমের আল আসবাহি রহিমাহুল্লাহ আমাদের আজকের পর্বের আলোচ্য ব্যক্তিত্ব তিনি একাধারে একজন ইমাম কাজী এবং প্রখ্যাত মহাদ্দিস ছিলেন ইয়েমেনের হিমিয়ারি জাতির আসবাহ বাজি আসবাহ গোত্রের অন্তর্গত ছিলেন এই মহান মনীষী তার দাদা মতান্তরে পরদাদা আবু আমের কোনো একটা উদ্দেশ্যে ইয়েমেন থেকে হিজাজে আসেন এবং পরবর্তীতে সেখানেই স্থায়ীভাবে থেকে যান ওয়াদিউল করা হচ্ছে খায়বার এবং তাইমা শহরদের মধ্যবর্তী একটা কূপ এবং গাছপালা বেষ্টিত উপত্যকা ইমাম মালিক তিরানব্বই হিজরিতে এই উপত্যকারই অন্তর্গত একটা গ্রামে জন্মগ্রহণ করেন কিন্তু পরে সেখান থেকে তিনি মদিনায় চলে যান ইমা মালিক রাহেমাহুল্লাহ অসংখ্য সদ্গুণে গুণান্বিত ছিলেন যা তাকে একজন যোগ্য ইমাম হিসেবে গড়ে তুলেছিল তার মতো এত সংখ্যক মহৎ বৈশিষ্ট্যাবলী আর কেউই পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে পারেননি আর এটাই তাকে পূর্ববর্তী এবং পরবর্তী আলেমদের থেকে স্বাতন্ত্র দান করেছে এখানে মহৎ বৈশিষ্ট্যাবলী বলতে আমি তার আলাদা আলাদা গুণের কথা বোঝাচ্ছি না বরং তার সম্মিলিত গুণগুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাই আমার উদ্দেশ্য আসুন তার কয়েকটি বিশেষ সৌভাগ্য এবং গুণ দিয়ে আমরা আলোচনা শুরু করি एक नम्बर पॉइंट प्रथम शतब्दीर मानूष इम मालिकारे प्रथम जो विषय सेतके जन्मग्रहण करें अर्थात हिजड़ी प्रथम शतके एम मालिक उक्त शतब्दी मात्र सात बचर लाभ कर हादिसर वर्णना अनुजी युद्र समयटाई सर्वोत्तम प्रजन्मे अंतर्भुक्त करतेथेष्टिल कारण रसुल्ला आलिस्ल भाष्यमते খয়রাসি নাসি করনি দিন আই আলহম সুম্মাল্লা দিন আই আলহম অর্থাৎ সর্বোত্তম হল আমার প্রজন্মে বসবাসকারী মানুষগুলো এরপর যারা এদের পরবর্তী প্রজন্ম এবং এরপর যারা ওদের পরে আসবে সুতরাং ইমাম মালিক রহিমাহুল্লাহ সেই শতকের একজন সাক্ষী যে শতকের রসুল্লাহ সাল্ল্লাহ আলি হাসাল্লাম জীবিত ছিলেন আর প্রথম প্রজন্মের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া নিঃসন্দেহে তার জন্য সম্মানজনক একটা ব্যাপার দুই নম্বর পয়েন্ট মদিনার সপ্ত ফকীহের শিষ্যত্ব লাভ এবং মালিক রহিমাহুল্লার উল্লেখযোগ্য ব্যাপার হলো তিনি মদিনার বিখ্যাত সাতজন আলেমের অধীনে থেকে জ্ঞান অর্জন করেন এই সাতজন মদিনার সপ্ত ফকীহ অথবা ফকআহা আস নামে পরিচিত তারা সবাই এক একজন বিখ্যাত তাবেই ছিলেন সপ্ত ফকীহদের প্রত্যেকেই মদিনায় অবস্থানরত অসংখ্য সাহাবিদের কাছে দিনের এলম অর্জন করেছিলেন आल्ला तक रहम कर सूतरा सरसिताबर का अध्ययन करा तर ता कि उपकारी छा सहजे अनुमेय इमाम मालिक शुद्ध विख्यात तबिययर आलेम का दीनर एलिम अर्जन करें इरक शाम मिसर मुहदिश निकट हादिस विषय ज्ञान लाभ करें तब साधारण मदिनार मुहदिस्थ हादिस अध्ययन कराई बस पसंद करतें তিন নম্বর পয়েন্ট শাসকদের কাছে সম্মান ও মর্যাদাবান অবস্থান ইমাম মালিকের তৃতীয় সৌভাগ্য হলো শাসক এবং অভিজাত শ্রেণীর কাছে সম্মান ও মর্যাদাবান অবস্থান লাভ করা যা সাম্প্রতিক সময়ে খুব কম আলেমদেরই ক্ষেত্রে ঘটে পূর্বে খলিফা এবং শাসক সম্প্রদায় আলেমদের যথেষ্ট সম্মান করতেন এবং তাদের সিদ্ধান্তকে গুরুত্বের সাথে নিতেন তবে আক্ষেপের বিষয় এটাই যে পরবর্তী শতাব্দীতে আলেম এবং ফকিহদের সম্মানজনক অবস্থান ধীরে ধীরে শাসক শ্রেণীর কাছে হ্রাস পেতে থাকে কিন্তু এম মালিকের বিষয়টা ছিল অন্যরকম আল্লাহ তার উপর রহম করুন তিনি খলিফা এবং শাসকদের কাছ থেকে যে সম্মান এবং মর্যাদা লাভ করেছিলেন তা তার সমসাময়িক পূর্বের কিংবা পরের কোনো আলেমই লাভ করতে সক্ষম হননি তিনি দিনে এলমের সম্মান রক্ষার্থে কোনো শাসকের পরাও করতেন না কাউকে তো সমাধি করতেন না এ সম্পর্কে কয়েকটি চমকপ্রদ বর্ণনা সামনে আসতে চাচ্ছে ইনশাল্লা পয়েন্ট হাদিস ও ফিখের জ্ঞান চতুর্থ যে গুণটির জন্য তিনি বিখ্যাত ইমাম হবার যোগ্যতা অর্জন করেছিলেন সেটা হচ্ছে ফিখ এবং হাদিস শাস্ত্র উভয় বিষয়ের একীভূত জ্ঞান ফিখের ক্ষেত্রে তিনি ইমাম আবু হানিফার সমপর্যায় না হলেও তিনি তার সময়ের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস এবং ফকির ছিলেন এতে কোনো সন্দেহ নেই হাদিস এবং ফিখ শাস্ত্রে তার মতো সুগভীর বুৎপত্তি তৎকালে কেউ অর্জন করতে পারেনি আল্লাহ তার উপর রহম করুন এবং তার প্রতি সন্তুষ্ট থাকুন পাঁচ নম্বর পয়েন্ট উচ্চ পর্যায়ের আলেমদের প্রশংসা অর্জন ইমাম মালিক রহমাহুল্লাহ সম্পর্কে এটাও প্রসিদ্ধ ছিল যে সকল উচ্চ পর্যায়ের আলেমরা তাকে তুলনাহীন প্রশংসা করতেন ইমাম শাফি রহমাহুল্লাহ ইসলামিক জ্ঞান এবং আইন আইনশাস্ত্রে একজন বড় মাপের আলেম ছিলেন তিনি মানুষকে চমৎকারভাবে মূল্যায়ন করার জন্য বিখ্যাত ছিলেন তিনি বলেন ইমাম মালিককে হাদিস শাস্ত্রে নক্ষত্র বলা যায় কারণ তিনি এই বিষয়ে যথেষ্ট বিজ্ঞ এবং জ্ঞানী অর্থাৎ ইমাম মালিক যেন অনেকটা কোরআনের এই আয়াতের সাথেই তুলনীয় অর্থাৎ তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও সুরআন আম ৯৭। যেভাবে মানুষ রাতে ভ্রমণের সময় তারা দেখার মাধ্যমে পথে নির্দেশনা পায় তেমনিভাবে ইমাম মালিক হাদিস হাদিসশাস্ত্রের একজন তারকা তিনি সকলকে হাদিস সংক্রান্ত ইলমে সঠিক নির্দেশনা দিতেন রহমাহুল্লাহ যখন ইমাম আহমাদকে জিজ্ঞাসা করা হয় হাদিসশাস্ত্রের কোন বইটি মুখস্থ করা উচিত তখন তিনি ইমাম মালিকের মোয়াত্মার কথা সুপারিশ করেন কারণ ইমাম আহমাদ এটাকে ধর্মীয় জ্ঞান অর্জনের একটা নির্ভরযোগ্য উৎসবনও করতেন তিনি বলতেন আল্লাহ মালিকের উপর রহম করুন কারণ তিনি একজন বিশিষ্ট আলেম দিন ছিলেন তিনি অন্যান্য অনেক বিখ্যাত আলেমদের থেকেও প্রশংসা পেয়েছেন সুফিয়ানা সাউরি সুফিয়ান ইবিন ওয়াইনা ইয়াহিয়া বিন সাঈদ আল কত্তান এবং আব্দুর রহমান ইবনে মাহিদির মতো বিখ্যাত পূর্বশরীরা ইমাম মালিকের ব্যাপারে উত্তম অভিমত ব্যক্ত করেন তারা সকলেই ছিলেন অভিজাত এবং বিখ্যাত নেককার পূর্বশরী। সকলেই ইমা মালিকের যোগ্যতা ও মর্যাদার ব্যাপারে উঁচু ধারণা রাখতেন আল্লাহ তাদের সকলের ওপর রহম করুন ছয় নম্বর পয়েন্ট দীর্ঘ লাভ। এটিও তার একটি সৌভাগ্য ইমা মালিক তিরানব্বই হিজরিতে ওয়াদিউল কুরাতে জন্মগ্রহণ করেন যা আগেই বলা হয়েছে তিনি মৃত্যুবরণ করেন একশো হিজরিতে। কাজেই তিনি সাতাশি বছরের দীর্ঘ জীবন লাভ করেন এর মধ্যে চল্লিশ বছর কাটে ওমাইয়া খলিফাদের অধীনে এবং পরবর্তী ছেচল্লিশ বছর তিনি অতিবাহিত করেন আব্বাসীয় খলিফাদের শাসনামলে ইসলামিক খেলাফা তখন অনেক শক্তিশালী ছিল দীর্ঘ আয়ুষ্কার লাভের ফলে একটা লম্বা সময় ধরে তিনি দিনের জ্ঞান নিজেকে নিয়োজিত করতে পেরেছিলেন এভাবে মানুষের মাঝে তার জ্ঞানের প্রসার ঘটেছে এত বেশি সংখ্যক তালিবুল এল তার অধীনে এলম অর্জন করেছেন যে তাদের সংখ্যা গুণে শেষ করা সম্ভব নয় আল কাদি ইয়াদ মালিকি মাঝহের ওপর রচিত একটি বিখ্যাত বইতে এক হাজারেরও বেশি শিক্ষার্থীর কথা উল্লেখ করেছেন ওনারা সবাই ইমাম মালিকের অধীনে অধ্যয়ন করেছিলেন তবে তিনি শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদেরই কথা উল্লেখ করেছেন যারা জ্ঞানের জগতে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছিলেন উদাহরণস্বরূপ ইমাম সাফি এবং আব্দুর রহমান আল কাসেমি আল মিশরের মতো বিখ্যাত স্কলারদের নাম উল্লেখ করা হয় যারা তার ছাত্র ছিলেন ইমাম মালিকের এসব স্বতন্ত্র বৈশিষ্ট্য তাকে সকল যুগের মুসলিম আলেমদের মধ্যে একটা মর্যাদাপূর্ণ অবস্থান করে দিয়েছে এবার আসুন তার শৈশবের ঘটনা থেকে শুরু করা যাক ইমা মালিকের এলমের সাধনায় নিমজ্জিত হওয়ার পেছনে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করা যায় একবার তার বাবা তাকে এবং তার ভাই আলনাদরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন আলনাদর নাদর ঠিকঠাক জবাব দিতে পারলেও ইমাম মালিক ভুল উত্তর দিলেন তাদের বাবার উক্ত প্রশ্ন করার আসল উদ্দেশ্য ছিল তাদের দুই ছেলের মধ্যে অনুসন্ধিৎসা জাগ্রত করা तई जखाम मालिक भूल जवाब दिल कि गठनमूलक समालोचना करल प्रश्न सठिक उत्तर दीते व्यर्थ हार कारण मालिक तो पढ़ाशनार चाहते कूबत नहीं बसिस्त पितार योचना तर मने दारूण प्रभाव फैल घटनाटी इमाम मालिक निजे वर्णना कर मुसाब वर्णना करें इमाम मालिक बोलें ये कथाटी मने खूब रेखापात करल আমি আব্দুর রহমান বিন হুরমুজের দার্সি হালাকায় যেতে লাগলাম সেখানে সাত বছর আমি শিক্ষা গ্রহণ করেছি এই সময়ে অন্য কোনো শায়েকের নিকট যায়নি খেজুর নিয়ে আমি তার নিকট যেতাম বাচ্চাদের খেজুর দিয়ে বলতাম শায়েক সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে বলবে তিনি এখন ব্যস্ত একদিন আমি ইবনে হুরমুজের বাড়ি গিয়ে পৌঁছলে তিনি বাদের মাধ্যমে খবর নিলেন কে এসেছে সে গিয়ে বলল সেই আশকার লাল গোড়া লোকটি ইবনে হুরমুজ বললেন তাকে আসতে দাও সে ইমাম মসজিদে নববীতে ইবনে হুরমসজির দর্শি হালাকা বসত প্রথম দিকে যখন তিনি কোনো ইলমের মজলিসে বসতেন লোকজন তাকে আল নাদারের ভাই হিসেবে চিনত কিন্তু পরবর্তীতে তিনি যখন জ্ঞানার্জনে কঠোরভাবে আত্মনিয়োগ করেন তখন মানুষ বলতে শুরু করল আল নাদার হচ্ছেন মালিকের ভাই সুতরাং আল্নাদার শুরুতে বেশি পরিচিত হলেও ইমাম মালিক পরবর্তীতে তাকে অতিক্রম করে যান ইমাম মালিকের বেড়ে ওঠায় তার পিতামাতার দারুণ ভূমিকা ছিল শিশু মালিকের প্রতি মায়ের উপদেষ্টে দেখুন ইমাম সাহেবের পরিবারটি ছিল দিনী এবং এলমি পরিবার মদিনায় হাদিসের রেওয়ায়ত ব্যাপক ছিল বাল্যকালে হাদিস শিক্ষা শুরু করার ঘটনা তিনি স্বয়ং বর্ণনা করেন আমি আমার মাকে বললাম আমিও এলম শিখতে যাব তিনি বললেন আসো আমি তোমাকে এলমে দিনের উপযুক্ত পোশাক পরিয়ে দিই তিনি আমাকে উত্তম পোশাক পরিয়ে দিলেন माथाय कलो लम्बा टुपी रेखे तरह पागरी बेधे दिए बलें तुम रबैन निकट जाओ इल्म शिखार पूर्व तरह आदब शिख य मर्मे और विख्यात उत्ति आम एल्म हासिल, करार हेल्म, हासिल कर पूर्व हिल्म अर्थात गां्भी हासिल कर जखे दास दे तक निजे मजदिषेर आदब रक्षार बेपारे खूबी संवेदनशील थकत मूलत हादिसर प्रति सम्मान एमटा करतें এই প্রসঙ্গে আলোচনা সামনে আসছে এখন জানা যাক ইমাম মালিকের শিক্ষকদের ব্যাপারে প্রথমেই ইবনে হুরমুজ ইমাম মালিক এক নাগাড়ে সাত বছর মদিনার বিখ্যাত দাবি ইবনে হুরমুজদের অধীনে জ্ঞান লাভ করেন ইবনে হুরমুজ ছিলেন অতি উচ্চ পর্যায়ের একজন আলেম এবং অত্যন্ত দিনদার তিনি আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করতেন ইমাম মালিক তার কাছ থেকে অনেক উপকারী জ্ঞান লাভ করেন তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার কাছে পড়তেন সুতরাং একটা দীর্ঘ সময় পর্যন্ত তিনি ইবনে হুরমুজের কাছ থেকে জ্ঞান এবং উপদেশ লাভ করে উপকৃত হয়েছিলেন ইমাম মালিক রহমাহুল্লাহ যখন ইবনে হুরমুজের সাথে দেখা করতে যেতেন তখন সাথে খেজুর নিয়ে যেতেন আমরা জানি মদিনা খেজুরের জন্য বিখ্যাত তিনি এই খেজুরগুলো ইবনে হুরমুজের বাচ্চাদের দিয়ে বলতেন কেউ তোমাদের বাবার ব্যাপারে খোঁজ করলে বলবে তিনি এখন ব্যস্ত ইমাম মালিকের এই শিখিয়ে দেয়া কথাটাকে কৌশলগত দিক থেকে মিথ্যা বলা যায় না বরং এখানে শব্দের ধাঁধা প্রয়োগ করে তার শিক্ষকের কাছে যথাসম্ভব বেশি সময় পাওয়ার চেষ্টা করতেন নিঃসন্দেহে ইম্ন হুরমুজদের ধার্মিকতা এবং প্রজ্ঞার তুলনা মেলাভার ভার এদিক থেকে বলা যায় তাকে শিক্ষক হিসেবে পাওয়া ইমাম মালিকের প্রতি আল্লাহরই দয়ার বহিপ্রকাশ এরপর শিক্ষক ইবনে অমারের কৃতদাস নাফির রহমাহুল্লাহ ইবনু অমারের কৃতদাস নাফি রহমাহুল্লাহ এবং মালিকের শিক্ষক ছিলেন তিনি গোল্ডেন চেন খ্যাত হাদিস বর্ণনাকারীদের একজন এবং স্কলাররা এই চেইনের বিশুদ্ধতার ব্যাপারে একমত চেনটা হচ্ছে মালিক বর্ণনা করেন নাফে থেকে তিনি বর্ণনা করেন ইবনে অমার থেকে এবং ইবনু অমার বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম থেকে নাফির রহমাহুল্লাহ ছিলেন কিছুটা রাগে স্বভাবের তার মেজাজ অত্যন্ত সংবেদনশীল ছিল এজন্য ইমাম মালিক তার সাথে খুব ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন তিনি তার শিক্ষককে শান্ত রাখার চমৎকার উপায় জানতেন তিনি বলেন আমি বাল্যকালে আমাদের জনৈক্য কর্মচারীর সাথে ইবনে অমারের মাওলা নাফের নিকট যেতাম তিনি উপর থেকে নেমে সিঁড়ির উপর বসে যেতেন এবং আমাকে হাদিস বর্ণনা করে শোনাতেন দুপুরে আমি তার নিকট যেতাম রাস্তায় কোথাও ছায়াও থাকতো না কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি তাকে জিজ্ঞেস করতাম অমুক অমুক মাসালায় ইবনে অমার কি বলেছেন তিনি তা বর্ণনা করতেন আর আব্দুর রহমান ইবনে হরমুজের নিকট সকালে যেতাম এবং রাত্রে সেখান থেকে ফিরে আসতাম অর্থাৎ ইমা মালিক নাফি রহমাহুল্লার কাছে একসাথে বেশি সময় নিতেন না প্রথমবা তাকে দুই একটা প্রশ্ন করেই তিনি চলে যেতেন কিছুক্ষণ পর এসে আবার তাকে কিছু প্রশ্ন করতেন এভাবেই ইমাম মালিক নাফিউ রহমাহুল্লার কাছ থেকে জ্ঞান অর্জন করেন তিনি যেভাবে তার শিক্ষকদের শ্রদ্ধা করতেন সেভাবে নিজেও চাইতেন যেন তার ছাত্ররা তার সাথে সম্মানজনক আচরণ করে ইমাম মালিকের ধর্মীয় হালাকা এবং তার শিক্ষাদানের কিছু বিশেষ পদ্ধতি খুবই চমৎকার ছিল ইমাম মালিকের আরেকজন শিক্ষক ছিলেন ইবনে শিহাব আল জোহরি তিনি বিখ্যাত তাবেয়ী এবং বিশিষ্ট হাদিস বর্ণনাকারী তার সম্পূর্ণ নাম ছিল মুহাম্মদ ইবনে শিহাব আল জোহরি আল করাইশি আল মাদানী ইমাম মালিক নিজেই বর্ণনা করেছেন আমরা হাদিসে শিক্ষার্থীরা ইবনে শিহাবের বাড়িতে ভিড় করতাম তার দরজায় বসে থাকতাম দরজা খুললে ভিতরে যাবার সময় ধাক্কা শুরু হয়ে যেত লক্ষ্য করুন দিনের জ্ঞান অর্জনে তারা কতই না উদ্যমে ছিলেন যদিও তার বাড়ির দরজা অনেক প্রশস্ত ছিল তবু এত বেশি ছাত্র ভিড় করতো যে তারা একজন আরেকজনের গায়ের ওপর গিয়ে পড়ত ইবনে শিহাবের শিক্ষাদানের পদ্ধতি ছিল তিনি ছাত্রদের হাদিস পড়ে এবং তারা সাথে সাথে সেটা মুখস্ত করে ফেলত তিনি দৈনিক তাদেরকে তিরিশটার বেশি হাদিস পড়াতেন না একবার ইমাম মালিকের সাথে তার এক বাজারে সাক্ষাৎ হল তিনি তাকে পূর্ববর্তী দিনের পড়া জিজ্ঞেস করলেন মালিক সব বর্ণনাকারীদের ক্রমধারা সঠিকভাবে বলতে পারলেও একটা হাদিসের কথা মনে করতে পারলেন না ইবনেশি হাব্রাহিমহল্লা জিজ্ঞেস করলেন তিনি গত ক্লাসে উপস্থিত ছিলেন কি না তিরিশটির মধ্যে একটি ভুলে যাবার কারণে ইবনে শিহাব তাকে তিরস্কার করে বললেন মালিক তার মুখস্থ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন খেয়াল করুন ইমা মালিক না লিখেই শুধু শুনে শুনে সনদ এবং মতনসহ হাদিস মুখস্থ করে রাখতেন কি অসাধারণ প্রতিবাদ ছিল তার অথচ এর পরেও শুধু একটি হাদিস ভুলে যাবার জন্য তার শিক্ষক তাকে তিরস্কার করতে ছাড়েননি ইবনে সিহাব ওই ঘটনার জন্য ক্রমাগত মালিকের সমালোচনা করতে থাকলেন তিনি সাইদ ইবেন মুসাইব আল আল কাসিম ইবনে মুহাম্মদের মতো সাতজন বিখ্যাত তাবি আলেম সহ আরও কিছু আলেমের নাম উল্লেখ করে বললেন যে তিনি এদের প্রত্যেকের কাছে দিনে পঞ্চাশ থেকে একশোটা হাদিস শিখতে যেতেন তারপর তিনি বাড়ি গিয়ে সেগুলো লিখে রাখতেন যাতে একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলেন কিভাবে তারা এত বিশাল পরিমাণ হাদিস মুখস্ত করে রাখতেন সত্যিই একটা অবাক করার মতো বিষয় হাদিস মুখস্থ করার ব্যাপারে একটা মজার ঘটনা আছে ইমাম মালিক বলেন একবার ঈদের দিন আমি এই ভেবে যে আজ ইবনে সিহাব অবসর থাকবেন ঈদগাহ থেকে সরাসরি তার বাড়িতে গেলাম ইবনে সিহাব কর্মচারীকে বললেন দেখো তো দরজায় কে সে গিয়ে সংবাদ দিল আপনার আসকার মাওলা বন্ধু মালেক অনুমতি পেয়ে ভিতরে গেলাম তিনি আমাকে দেখেই বললেন আমার ধারণা তুমি বাড়ি যাওনি ईदगाह सरसिखने खाना खेनाओं खावर प्रयोजन नहीं आनी हादी बर्णना कर सतरस बर्णना करें तुम्हारे लाभ है जो हादिस बर्णना कर तुम्हें मुखस्त करा बोलती सबकटी हादिस शनिए दी और ओ समय सेगुल मुखस्त शनिए दिल एक बर्णन एम आज আমি আমার তখতিগুলো তাকে দেখালে আরো চল্লিশটি হাদিস দেখালেন তিনি বললেন তুমি যদি এগুলো মুখস্থ করে ফেলো তাহলে এগুলোর হাফেজ হয়ে যাবে আমি বললাম এগুলো আমি এখনই মুখস্থ শোনাতে পারব ইবনে সাহাব বললেন শোনাও আমি সেই হাদিসগুলো শুনিয়ে দিলাম তিনি তখন বললেন উঠো তুমি ইলমের ভান্ডার অথবা বললেন তুমি ইলমের কতই না উত্তম ভাণ্ডার সুতরাং ইমাম মালিক যখন সেই হাদিসগুলোর সনদ এবং মতন সহকারে পুঙ্খানুপুঙ্খরূপে ইবনি সিহাবকে মুখস্থ শোনালেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ইমাম মালিকের অসাধারণ মুখস্থ শক্তির প্রশংসা করে বললেন যে তুমি ইলমের এক উত্তম ভাণ্ডার যেমন শিক্ষক তেমন ছাত্র এতে কোনো সন্দেহ নেই যে ইমাম মালিক রহমাহুল্লাহ তখনকার যুগের সব বিখ্যাত সাহেবদের কাছে অধ্যয়ন করেছিলেন অমার রাজাল আনহর ক্রেতদাস নাফে ইবনে শিহাব আজ জোহরি এবং তাবি ইবনে হরমুজের মতো দিনদার এবং জ্ঞানী মানুষগুলো ছিলেন তার শিক্ষক তবে ফিখের ক্ষেত্রে ওনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন রবিআ বিন আবদুর রহমান যিনি রবিআ আর রাই হিসাবেও পরিচিত ছিলেন ইমাম মালিক দীর্ঘ সময় তার অধীনে জ্ঞান লাভ করেন কিন্তু যখন দেখতে পেলেন রবিআ বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মতকে প্রাধান্য দিচ্ছেন তখন তাকে বাদ দিয়ে তিনি মসজিদের অন্য একটা হালাকায় বসতে শুরু করলেন এর কারণ হচ্ছে মালিক নিজের মতের চেয়ে হাদিস অনুসরণ করাকেই বেশি প্রাধান্য দিতেন এ ব্যাপারে তিনি ইরাকি ফকিহদের কড়া সমালোচনা করতেন কারণ তারা ব্যক্তিগত মতামতের ওপর অত্যাধিক নির্ভরশীল ছিলেন তবে তার মানে এই না যে ইমাম মালিক কখনোই কোনো স্বাধীনভাবে ইস্তিহাত করেননি বরং যে সকল ক্ষেত্রে সরাসরি করআন ও সুনাহা থেকে দলিল পাওয়া যেত না সেই সকল বিষয়ে তিনি ইশতিহাদের আশ্রয় নিতেন কি কিছু কিছু বিষয়ে তিনি চমৎকারভাবে নিজের মত ব্যক্ত করেছেন এবার জানা যাক ইমাম মালিকের ছাত্রদের কথা ইমাম মালিকের অসংখ্য মেধাবী ছাত্র ছিলেন তবে আমরা এখানে তার দুজন বিখ্যাত ছাত্রের ব্যাপারে আলোচনা করব যদিও আজকের যুগের সাথে তুলনা করলে তার ছাত্রদের সকলেই উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে অনন্য ছিলেন প্রথমেই ইমাম সাফেয় ইমাম আর সাফেহী রাহিমাউল্লাহ ছিলেন তার ছাত্রদের মধ্যে সবচেয়ে সুপরিচিত তিনিও একজন নির্ভরযোগ্য ইমাম ছিলেন ইমাম সাফেই মক্কার স্থানীয় অধিবাসী এবং তিনি হুজাইলে বেড়ে ওঠেন কিন্তু পরবর্তীতে ইমাম মালিকের মোয়াত্তা গ্রন্থটি অধ্যয়নের জন্য গমন করেন আর শাফেই ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী তিনি ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করার আগেই মাত্র সতেরো বছর বয়সে মোয়াত্তা গ্রন্থটি মুখস্থ করে ফেলেন ইমাম মালিক রেহমাহুল্লাহ তার শিক্ষকতা জীবনের শুরুর দিকে নিজেই ছাত্রদের হাদিস পড়ে শোনাতেন কিন্তু শেষের দিকে ৪০ বছর পর্যন্ত তিনি এটার করেননি বরং তিনি চাইতেন ছাত্ররাই যেন তাকে পড়ে শোনায় তো আর যখন তার কাছে পড়তে গেলেন মালিক তার কাছে মোয়াত্তার বর্ণনাগুলো শুনতে চাইলেন তিনি ইমাম শাফি এর পড়াশুনে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে সব সবসময়ে এলম অর্জনে উৎসাহিত করতে থাকলেন আল্লাহ তাদের উভয়ের ওপর রহম করুন আমিন একদিন ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম শাফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন দেখে মনে হচ্ছিল তিনি যেন একজন ফিজিওনমিস্ট যিনি মুখাকৃতি বিশ্লেষণ করে চরিত্র নির্ণয় করতে পারেন তাকেই মূলত ফিজিওনমিস্ট বলা হয় ইমাম শাফেই নিজেও ফিজিওনমি বিষয়ে ইয়েমেনে পড়াশোনা করেছিলেন কারণ তৎকালে এ বিষয়ে ইয়েমিনী স্কলারাই ছিলেন সবচেয়ে বেশি বিজ্ঞ আগে উল্লেখ করা হয়েছে যে মালিক নিজেই ছিলেন একজন ইয়েমেনি সুতরাং তার এই বিষয়ে দক্ষতা থাকা অস্বাভাবিক কিছু নয় তো তিনি প্রায় ঘণ্টাখানেক ইমাম সাফির চেহারা পর্যবেক্ষণের পর তাকে তাকুয়া অবলম্বনের উপদেশ দিয়ে বললেন যে তিনি কোনো একদিন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বে পরিণত হবেন আর ইমাম মালিকের এই মন্তব্য যে কতখানি সত্য তার সাক্ষী স্বয়ং ইতিহাস ইমাম মালিকের ব্যাপারে ইমাম শাফেই একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইমাম মালিকের খোয়ারে শক্তিশালী উন্নত মানের আরবীয় ঘোড়া এবং খোরাসানের খচ্চর থাকত শাফে একবার এদের প্রশংসা করায় ইমাম মালিক হাদিয়া স্বরূপ তাকে সবগুলো ঘোড়া এবং খচ্চর দিয়ে দিলেন ইমাম শাফেই মালিকের কাছে তখন জানতে চাইলেন যে তাহলে তিনি কী সে আরোহণ করবেন কারণ মালিক সবগুলো জন্তুই তাকে দিয়ে দিয়েছিলেন মালিক রহেমাহুল্লাহ জবাব দিলেন তিনি মদিনাকে সম্মান করেন কারণ এটা রসুল উল্লাহ সাল্ল আলিহাস্লামের শহর তাই রসুলের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই তিনি মদিনায় কোনো জন্তুর উপর আরোহণ করার চেয়ে হেঁটে চলতেই বেশি পছন্দ করেন সুবাহ একবার ইমাম মালিকের কাছ থেকে শাফি রহমাহুল্লাহ আসাকিফার হাদিসটির ব্যাপারে জানার ইচ্ছাপোষণ করলেন আসাকিফা হচ্ছে সেই জায়গা যেখানে সাহাবিরা আবু বাকর রাদ আনহুর কাছে বায়াতবদ্ধ হয়েছিলেন কিন্তু মালিক রাহমাহুল্লাহ একদিনে খুব বেশি সংখ্যক হাদিস নিয়ে কথা বলা পছন্দ করতেন না তাই ইমাম শাফেই চিন্তায় পড়ে গেলেন যে তিনি কিভাবে বিষয়টা তার উস্তাদের কাছে উত্থাপন করবেন তিনি ভাবলেন যদি হালাকার শুরুতেই তিনি হাদিসের ব্যাপারে জানতে চান তবে পুরো সময়টাই এই হাদিসের পিছনে চলে যাবে আবার যদি শেষের দিকে এটা নিয়ে কথা বলতে চান তাহলে হয়তো এই হাদিস সংক্রান্ত আলোচনা সমাপ্ত হবার আগেই মজলিসের সময় শেষ হয়ে যাবে তাই তিনি দশটা হাদিস পড়ানোর পর আজ সাকিফা বিষয়ক বর্ণনা জানতে চাইবেন বলে মনস্থ করলেন সুতরাং পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলাকালীন সময়ে তিনি এই কাজটাই করলেন কিন্তু তিনি আজ সাকিফার হাদিসটি পড়া শুরু করার পরপরই ইমাম মালিক তাকে থামিয়ে বললেন যে আজকের জন্য এই দশটা হাদিসি যথেষ্ট উল্লেখ্য ইমাম মালিক যখনই ক্লাস শেষ করার কথা বলতেন তখন কারো অনুরোধই আর কোনো কাজে আসত না একটু পর যখন ইমাম মালিকের হালাকাগুলোর ব্যাপারে আলোচনা করব তখন বিষয়টা আরও বিস্তারিতভাবে জানা যাবে ইনশাআল্লাহ আবদুর রহমান ইবনাল কাসেম আল মিস্ত্রি ছিলেন ইমাম মালিকের আরও একজন বিশিষ্ট ছাত্র তিনি ছিলেন একজন কৃতদাস মনিবের প্রতি আনগত্যের প্রতিদানস্বরূপ তার মনিব তাকে মুক্ত করে দিয়েছিলেন আব্দুর রহমান মিশরের একজন খ্যাতনামায় স্কলার ছিলেন মরক্কোতে মালিকি মজহাব প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অন্যতম তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ মানুষ প্রায়ই তাকে ইমাম মালিকের কৃতদাস হিসেবে ভুল করত কিন্তু তিনি ইমাম মালিকের অধীনে অধ্যয়নের ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দেন অতপর তিনি মিশরে প্রত্যাবর্তন করেন মরক্কো এবং আন্দোলনসাইয়ার অসংখ্য সাইক তার কাছে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আগমন করতেন আর এভাবেই আব্দুর রহমানের কল্যাণে এই জায়গাগুলোতে মালিকি মাজহাবের প্রচার প্রসার ঘটেছিল জ্ঞান প্রচারের ক্ষেত্রে ইমাম মালিকের ছাত্রদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা নিবেদিত প্রাণ জানা যাক মালিকি মাজহাবের প্রসার সম্পর্কে মালিকী মজহাব ততদিনে মরক্কো আন্দালোসিয়া এমনকি সুদানেও ছড়িয়ে পড়েছে অতীতে সুদান বলতে সাব সাহরান আফ্রিকার সব দেশগুলোকে বোঝানো হত আজকের দিনের জাতীয়তাবাদী ভৌগোলিক সীমানাতে সুদান সীমাবদ্ধ ছিল না সুতরাং এটির বিস্তৃতি ছিল ব্যাপক একেবারে বর্তমান সুদান থেকে শুরু করে পশ্চিম সেনেগাল পর্যন্ত সকল কৃষ্ণাঙ্গ রাজ্য এর অন্তর্ভুক্ত ছিল এই বিশাল এলাকার মুসলিমরা মালিকি মাজহাব গ্রহণ করে এবং অনুসরণ করে হাদিসের প্রতি ইমাম মালিকের অনুরাগ ছাড়াও আরও দুইটি বিষয় মালিকি মাঝহবের প্রচার ও প্রসারের কারণ ছিল প্রথমটা হচ্ছে আন্দালুসিয়া এবং মরক্কোর বিখ্যাত সব আলেমরা এই মাঝহাব গ্রহণ করেন যাদের কথা এই অঞ্চলের সাধারণ মুসলিমরা গুরুত্বের সাথে গ্রহণ করতেন উদাহরণস্বরূপ বলা যায় আসসুহনের কথা যিনি আব্দুর রহমান ইবনুল কাসেমের ছাত্র ছিলেন তাছাড়া আল আসাদ ইবনুল ফুরাত আল উৎপি প্রমুখ আলেমগণের অবদানও মালেকি মাজহাবের প্রচারের ক্ষেত্রে অনস্বীকার্য দ্বিতীয় কারণটা হচ্ছে মরক্ক এবং আন্দোলুসিয়ার শাসকরা মালিকী মাজহাব অনুসরণ করা সাধারণ জনগণের উপর বাধ্যতামূলক করে দিয়েছিলেন এদের একজন হচ্ছেন হিসাম ইবনের আব্দুর রহমান ইবনে মোয়াবিয়া তিনি আদ দাখেল নামেও পরিচিত ছিলেন আব্বাসী শাসকদের মৃত্যুদণ্ডাদেশ থেকে পালিয়ে হিসাম আন্দালুসিয়া পারি এবং সেখানে একটি বিশাল সাম্রাজ্য গঠন করেন আব্দুর রহমানের পুত্র হিসাম ছিলেন একজন ক্ষমতাধর শাসক এবং মালিকী মাঝহবের সমর্থক তিনি আলেমদের মালিকী মাজহাব প্রচার ल कर बेपारे जोर दिए एक शासक आली इबने यूसुफ इबने तशफिनों मालिकी मजहबर अनुसारी तरबा यूसुफ इबने तशफिन छान मुस्लिम मुजाहिद जिन आल्ला राहे जिहांशग्रहण करें तर जीवन ही खुबी हृदयग्राही एक्सी जोध्धा छें प्राय पंचाश बचर देश शासन करें आली उत्तराधिकार सूत्रे पितार परिचालनार दायित्व ग्रहण करें काजी, इमाम, की इमाम मुफ्तर पदे शुद् मालिकी माधबर अनुसारी नियोग दी जाते लोकर उक्त माधब शिक्षा दें और मजहब अनुसारे विचार कार्य परिचालना करें ये मरक्को अंदालुसिया परवर्ती सुदान मालिकी माजबर प्रसार घटे मिसर बस्त्रा और हिजाससह मुस्लिम विश्व असंख्य देशे मालिकी माजब विस्तार लाभ कर मिसर ए मरक्को छाड़ा बर्तमान अनेक जगह মালিকী মাজহাবের অনুসরণ হ্রাস পেয়েছে তবে এই দুই দেশের আলেমগণ এখনও মালিকি মাঝহবের উসুল অনুসারে ফতোয়া দিয়ে থাকেন এই ব্যতিক্রমী অবস্থানের জন্যই উক্ত দ্বেজ দুটিতে ফিকহ মতপার্থক্য নেই বললেই চলে আল্লাহর পক্ষ থেকে ইমাম মালিকের উপর এটা একটা রহমত যে তার জ্ঞানের এমন বিস্তৃতি ঘটেছে এবং অনেক মানুষ দীর্ঘদিন যাবত তা চর্চা করেছে এমন কি বর্তমান সময়েও তা চালু আছে আসুন এবার এই মহান ইমামের ব্যক্তিত্ব রুচি মেজাজ এবং তার মজলিসের আদব কায়দা কেমন ছিল তা জেনে নেওয়া যাক ইমাম সাহেবের দেহের বর্ণ লাল সাদা মিশ্রিত ছিল তিনি দীর্ঘাঙ্গী ছিলেন তার মাথা ছিল বড় চক্ষুদয় ছিল আয়ত তার চেহারা ছিল সুন্দর ও কান্তিময় তার সুস্থ ছিল দীর্ঘ গফ ছিল পরিমিত তিনি খিজাব বা কলব ব্যবহার করতেন না তিনি খুবই উত্তম পোশাক ব্যবহার করতেন এবং উত্তম খাদ্য আহার করতেন আদন খোরাসান মরফ এবং তারাজের উন্নত কাপড় ব্যবহার করতেন সাধারণত তার পোশাক সাদা রঙের হতো কখনো কখনও হালকা হলুদ রঙেরও কাপড় ব্যবহার করতেন তার আংটিতে কালো পাথর খচিত থাকত সেখানে হাসমানুল্লাহওয়ানি ইমাল আকিল খোদিত ছিল উত্তম সুগন্ধি এবং আতর ব্যবহার করতেন সাধারণত সুখ সমৃদ্ধি প্রকাশ করতেন जान एलमी मर्जदा क्षुण्ण ना कखर्के जिज्ञेस कर लेतें ये अल्ला तला प्रदत्त न्याम प्रकाश पाय इमाम सहेब छ गम्भी ताके देखले ही भयर संचार हत कारो तार कथा बल सहस हतना कि मान यही नये बदमेजाजी छान विशेषे हासि कौतुको करतें आकिक उपत्यकस्थ इमामेबर बाड़ी दरजाय लेखा माशाल्लाह क्यों ताके बारे जिज्ञेस करीफे वर्णित एक घटना रही आपन बागने प्रवेश करले तक माह ना क्यों इमाम मालिकर कि चमत्कार अभ्यस दृष्टि आकर्षण करत कारो साथा कर सब उत्तम कपड़ पड़त तख कार समय अत्यंत सम्भ्रांत और धनी व्यक्ति कपड़े व्यवसा करन सम्पद उपार्जन करे हादीसर क्लस नित मालिक तर मस्तिष्दे कथा बलार उत्ष्ट जालत काष्ट हम सब चे दामी सुगन्धी काट दार शेष ना हवा पर्तनी यहाँ करतें हादीसे तथा रसल सल्लाह आलहीसलमर प्रति सम्मान प्रदर्शनर মালিক যখন কথা বলতেন তখন সবাই মনোযোগ সহকারে তার কথা শুনতেন এবং অন্য বড় আলেমরাও চুপ থাকতেন তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত কেউ একটা কথাও বলতেন না তিনি যা বলতেন তা বৈধ বা অনুমোদিত কিনা এই ব্যাপারেও কেউ প্রশ্ন করত না এমনকি তিনি বাড়ি না আসা পর্যন্ত কেউ তার কথার কোনো প্রমাণ বা রেফারেন্স যাওয়ারও সাহস করত না তিনি খুবই প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন উনার মজলিসের বিশেষ করে আদব কায়দার বিবরণ শুনলে মনে হবে এ যেন এক রাজ দরবার বাড়িতে যে মসলিষ হতো সেখানে ইমাম সাহেবের ডানে বায়ে শিরোধন রাখা হতো সুগন্ধির জন্য উৎকাষ্ট জ্বালানো হতো পাখা রাখা হতো কোনো রূপ আওয়াজ হতো না কোরাইশ এবং আনসার ব্যতীত বাইরের অনেক ছাত্রে ভিড় জমত কিন্তু মসজিষের আদব নিরবতা এবং গাম্ভীর্য কোনো পরিবর্তন হত না বাহিরের ছাত্ররা কোনো প্রশ্ন করলে তিনি পালাক্রমে সেগুলোর উত্তর দিতেন হাদিস রসুল্লা সাল্লাস্লামের আদব সর্বাবস্থায় রক্ষা করা হতো। হাদিস বর্ণনা করার পূর্বে ইমাম সাহেব অজু গোসল করে অতি মূল্যবান উত্তম পোশাক পরিধান করতেন তিনি কেশবিন্যাস এবং সুগন্ধি ব্যবহার করতেন এই সমস্ত কাজ করার পর তিনি বাড়ি থেকে বের হতেন শিক্ষা মজলিস শুরু হলে শিক্ষার্থী এবং শ্রোতাগণ নীরবে বসে যেতেন কি ইমাম আবু হানিফা রেহমাহুল্লাও যখন যে মজলিসে যোগ দিতেন তখন তিনিও সেখানে বিনয়ের সাথে বসে যেতেন মজলিসে নিরবতা বিরাজ করত ইমাম শাফি রহেম আহল্লা বলেন সভার নিরাপত্তা বিনষ্ট হবার আশঙ্কায় আমরা কিতাবের পাতা ও অতি সতর্কতার সাথে উল্টাতাম এসব নিয়মনিষ্ঠা এবং জাকজমকের সামনে রাজ দরবারে জাকজমকও ম্লান হয়ে যেত ইমাম সাহেবের শিক্ষা মজলিসের প্রশংসা করতে গিয়ে জনৈক্য কবি বলেন ইমাম সাহেব যদি জবাব না দিতেন তবে তার প্রভাব প্রতিপত্তি এবং গাম্ভীর্যতার কারণে কারও কোনো প্রশ্ন করার সাহস হতো না তিনি এত গুরুগম্ভীর ছিলেন যে তার গাম্ভীর্যতার প্রতি সকলেরই গভীর শ্রদ্ধা ছিল সকলেই প্রভাবিত ছিলেন মানুষ তাকে ভয় করত অথচ তার মাথায় কোনো রাজমুকুটও ছিল না কিংবা তার হাতে কোনো রাজদণ্ডও ছিল না তবে এই কথা সত্য যে রাজদণ্ডের অধিকারীরা তার খিদমতো এসে বিনীত হয়ে বসে থাকতেন রাস্তায় চলাকালে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকলে তিনি হাদিস বর্ণনা করতেন না একে তিনি আদবের খিলাফ মনে করতেন এছাড়াও কোনো কিছু পরিপূর্ণভাবে শ্রবণ করতে এবং তার মর্ম অনুধাবন করতে পূর্ণ একাগ্রতার প্রয়োজন যা এমন অবস্থায় প্রায় অসম্ভব উলামাদের মজলিসে উচ্চ স্বরে কথা বলাটাও আদবের পরিপন্থী একবার খলিফা আবু জাফর আল মনসুর ইমাম সাহেবের মজলিসে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার সময় তার কণ্ঠস্বর উঁচু হয়ে যায় ইমাম সাহেব তাকে শাসাতে গিয়ে একটি আয়াত পাঠ করলেন যার অর্থ হচ্ছে নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ উঁচু করো না ইমাম সাহেবের দর্শে তার ব্যক্তিগত কাতেব বা লেখক হাবিব হাদিস পড়তেন এবং দর্শে অংশগ্রহণকারীরা অন্যান্যরা শুনতেন ইমাম সাহেবের ভয়ে কেউ নিজের কিতাব দেখত না এবং তাকে কোনো প্রশ্ন করতো না হাবিব কোনো ভুল করলে ইমাম সাহেব তা সংশোধন করে দিতেন তিনি নিজে তা পড়ে শোনাতেন না দরজায় ছাত্রদের ভিড় লেগে থাকলে তাদেরকে ভিতরে ডাকার নির্দেশ দিতেন প্রথমে বিশেষ ছাত্রদেরকে এবং পরে সাধারণ ছাত্রদেরকে ডাকতেন ইমাম সাহেবের কন্যা ফাতেমার মোয়াত্তা মুখস্থ ছিল দশ চলাকালে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতেন যদি কোনো পাঠক ভুল পড়ত তিনি নক দিয়ে দরজায় খটখটাতেন এতে ইমাম সাহেব বুঝে নিতেন এবং তা সংশোধন করে দিতেন কখনো কখনো ইমাম সাহেবের পুত্র ইয়াহিয়া বেপরোয়াভাবে দর্শে এসে যেতেন ইমাম সাহেব সাগরেদদেরকে লক্ষ্য করে বলতেন একমাত্র আল্লাহ আদব শিখান এ আমার ছেলে আর এ আমার মেয়ে একবার খলিফার হাকিম অর্থাৎ বিচারপতি তার কাছে একটা প্রশ্ন নিয়ে এল তিনি শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না হাকিম দুই বা তিনবার বৃথা চেষ্টা করলেন শেষবার ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন কেন তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না তখন ইমাম মালিক তার ভৃত্তকে বললেন খলিফার হাকিমকে জেলে বন্দি করো। ইতিহাসে ইমাম মালিক ছিলেন একমাত্র আলিম যিনি মন্দ আচরণকারী লোকদেরকে জেলে বন্দি করতে আদেশ দিতেন এবং লোকজনকে প্রহারও করা হতো যদি তারা খারাপ আচরণ করত। লোকটি যখন বলল সে খলিফার হাকিম তখন তিনি বললেন এতেও কিছু যায় আসে না কিন্তু যখন হাকিম কসম করে বলল যে সে আর আসবে না তখন তাকে ছেড়ে দেয়া হলো সুতরাং এই উদাহরণের মাধ্যমে আমরা জানলাম ইমাম মালিকের হাতে তখন অনেক ক্ষমতা এবং কর্তৃত্ব ছিল তিনি গভর্নরকেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন বিশেষ করে যখন সাজা দেয়া হতো ইমাম মালিক সিদ্ধান্ত দিতেন কোন দোষী ব্যক্তিকে কী রকম শাস্তি দেয়া হবে এবং লোকজন তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করত না আর গভর্নরও ইমাম মালিকের সিদ্ধান্ত অনুসারে নির্দেশ পালন করতে আদেশ দিতেন ইমাম মালিক চাইতেন লোকজন ধর্মীয় জ্ঞানের ধারকবাহকদের প্রতি সম্মান দেখাক বর্তমানে দেখা যায় আলেমদের মর্যাদা অনেক হ্রাস পেয়েছে তারা কিছু বললে মানুষ গুরুত্ব সহকারে নেয় না এটা শুধু আলেমদের প্রতি নয় বরং ধর্মীয় জ্ঞানের প্রতি অবজ্ঞারেই বহিঃপ্রকাশ ইমাম মালিক এই বিষয়ে অনেক সতর্ক থাকতেন তিনি দিনী এলমের প্রতি সম্মান প্রদর্শনের কারণে আত্মসম্মান রক্ষা করে চলতেন আর আলেমদের আত্মসম্মানবোধ না থাকার অর্থ হল এলমের সম্মান না করা তাদের যথেষ্ট আত্মসম্মানবোধ থাকা চাই তাদের জীবনধারণ এমন হওয়া চাই যেন তাদেরকে দেখে মানুষ ইলমের প্রতি আগ্রহশীল হয়ে ওঠে ইমাম মালিক রহেমাহুল্লা সব সময় এই দিকে লক্ষ্য রাখতেন এ ব্যাপারে একটা চমৎকার ঘটনা আছে আমরা জানি আব্বাসি খলিফা হারুন রশিদ একজন জ্ঞানী এবং বিশ্বস্ত মুসলিম খলিফা ছিলেন তিনি অনেক ক্ষমতাধর ছিলেন এবং শক্ত হাতে শাসন কাজ পরিচালনা করতেন যখন তিনি মদিনা এলেন তিনি ইমাম মালিককে জানালেন তিনি তার থেকে মুআত্তা শুনতে চান মালিক খলিফাকে বলেন তাকেই ইলমের কাছে যেতে হবে ইলম তার কাছে আসবে না হারুন রশিদ বুঝলেন তিনি কি বোঝাতে যাচ্ছেন। তাই তিনি বললেন যখন তিনি আসবেন তখন যেন সাধারণ লোকজন না আসে ইমাম মালিক বললেন হে আমিরুল মিনিন ইলমকে যদি জনসাধারণ থেকে দূরে রাখা হয় তাহলে সেই এলমের মাধ্যমে কেউ উপকৃত হতে পারে না না কোনো বিশেষ ব্যক্তি কিংবা সাধারণ মানুষ সুতরাং হারোনা রশিদ সাধারণ লোকজনের সাথেই ইমাম মালিকের মজলিসে বসলেন তিনি ইমাম মালিককে হাদিস পরে শোনাতে বললেন কিন্তু মালিক বললেন তিনি অনেক দিন যাবত ছাত্রদের হাদিস পরে শোনান না তখন তিনি মালিককে বললেন আচ্ছা তাহলে একজন ছাত্রকে দিয়ে পড়ান খলিফা প্রথমে ইমাম মালিকের আসনে অর্থাৎ মিম্বরে বসেছিলেন তখন ইমাম মালিক বললেন মদিনাতে দীনি জ্ঞানের সন্ধানে আসা লোকজন উস্তাদকে সম্মান জানায় অতপর হারনুর রশিদ মিম্বর ছেড়ে নেমে আসেন এবং সাধারণ লোকদের সাথে বসেন এরপর সম্পূর্ণ মুআাতার ব্যাখ্যা শোনেন দেখুন ইমাম মালিক একজন প্রতাপশালী খলিফার সাথে কেমন মর্যাদাপূর্ণ আচরণ করেছিলেন বলাই বাহুল্য তিনি ব্যক্তিগত কারণে নয় বরং দিনী এলমের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই খলিফার সাথে এমন আচরণ করেছিলেন আরেকটি ঘটনা শোনা যাক একবার যখন ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ তার খিদমতে উপস্থিত হলেন তখন ইমাম মালিক রহেমাহুল্লাহ তাকে এরূপ সম্মান প্রদর্শন করলেন যে তার নিজের চাদর ফরাসের উপর বিছিয়ে দিলেন ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ চলে যাওয়ার পর ইমাম মালিক তার ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন ইনি ইরাকের আবু হানিফা তিনি যদি একটা স্তম্ভকে স্বর্ণে পরিণত করতে চান তবে তার জন্য তাও সম্ভব আবু হানিফার এল ও যোগ্যতার প্রশংসা করে ইমাম মালিক বললেন চাইলে তিনি যুক্তি ও দলিল দিয়ে কাঠের খুঁটিকেও স্বর্ণের বলে প্রমাণ করার জন্য যোগ্যতা রাখেন সততা এবং নির্ভীকতা ওলামায়ে ইসলামের বিশেষ গুণ এই বিষয়েও ইমাম সাহেব সলফে সালেহিনদের পথ অবলম্বন করেছেন কয়েকটি ঘটনা আগে বর্ণনা করা হয়েছে তিনি খলিফা এবং আমিরদের সাথে মিলিত হয়ে নির্ভীকতার সাথে তাদের সামনে সত্য কথা বলে আসতেন একবার লোকেরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করল আপনি কেন জালিম অত্যাচারী শাসকদের নিকট যাওয়া আসা করেন ইমাম সাহেব বললেন তাদের নিকট নয় তো সত্য কথা কাদের নিকট বলা হবে ইমাম মালিক বলেন আমি আবু জাফর মনসুরের নিকট অনেকবার গিয়েছি কিন্তু একবারও তার হাতে চুমো দেইনি। অথচ অহাসামি হাসামি প্রত্যেকেই তার হাতে চুমো দিয়েছে মজলিসে বিশেষ শিষ্টাসনপূর্ণ নিয়মকানুন প্রয়োগের জন্য ইমাম মালিকের সুখ্যাতি ছিল কোনো সাধারণ লোকজন বা অভিজাত ব্যক্তি কেউই এসব নিয়ম অগ্রাহ্য করতে পারত না তিনি আশা করতেন লোকজন তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকবে এবং বাইরের কেউ এসে যেন শ্রোতাকে মজলিস থেকে ডেকে না নেয় অনেক আলেমরা এই চমকপ্রদ বৈশিষ্টের কথা বর্ণনা করেছেন মদিনার মুফতি হিসেবে ইমাম মালিক এবং মালিক অনেক অল্প বয়স থেকেই জনগণকে ফতোয়া দিতেন মদিনাতে তিনি দীর্ঘ দীর্ঘষাট বছর ধরে একাধারে ফতোয়া দিয়েছেন সতেরো বছর বয়সে সমস্ত দিনই এলম অর্জন করে ফেলেছেন তিনি ওই বয়সেই তিনি তার ওস্তাদ্দের অনুমতিক্রমে এবং তার যোগ্যতার ক্রমে দার্স এবং ইফতার আসনে বসতেন তিনি স্বয়ং বর্ণনা করেন জন ওলামায় কীরাম আমার যোগ্যতা সম্পর্কে সাক্ষী দেবার পূর্বে আমি ফতোয়া দেইনি তার আরেকটি বৈশিষ্ট্য হলো শুধু হজ করার জন্য মক্কায় যাওয়া ছাড়া আর কখনও তিনি মদিনা ত্যাগ করেননি রসল্লোর শহর মদিনার প্রতি ভালোবাসার কারণে তিনি কখনো মদিনা ছাড়তে চাইতেন না হজের সময় একবার তিনি বিখ্যাত আলেম আবু হানিফা এবং আল্লাসেবেন সাদ ও মিশরের বিখ্যাত আলেমদের সাক্ষাৎ করেন আল্লাসেবেন সাদ দেখলেন কথা বলার সময় ইমাম মালিক খুব ঘামছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি অসুস্থতা বোধ করছেন তখন ইমাম মালিক বললেন যে তিনি আবু হানিফার একটা মতামত উল্লেখ করেছেন তাই তার এমন হচ্ছে আল্লাস এই ঘটনাটি আবু হানিফাকে বললেন এই কথা শুনে ইমাম মালিককে প্রশংসা করে বললেন মালিক একজন তীক্ষ্ণ বুদ্ধি ও সূক্ষ্মচিন্তা সম্পন্ন বড় আলেম দেখুন কিভাবে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা একজন আরেকজনকে প্রশংসা করতেন তারা দুইজনেই ছিলেন অনেক বড় মাপের আলেম এবং দুজনেই একে অপরকে সম্মান করতেন ইমাম মালিকের ওস্তাদ রবি রাই তাকে দেখলে বলতেন আকেল অর্থাৎ জ্ঞানী ব্যক্তিটি আসছে জটিল আকিদা সম্পর্কিত আলোচনা অপছন্দ করা ইমাম মালিক আকিদা সংক্রান্ত ব্যাপারে বেশি কথা বলা পছন্দ করতেন না দেখুন এটা খুব স্পর্শকাতর একটা ব্যাপার যা এখনকার আধুনিক স্কলাররা প্রায় করে থাকে তারা বর্তমানে মসজিদে সাধারণ জনগণের সামনে এমন সব জটিল বিষয়ে আলোচনা করতে থাকে অনেকেই এর গভীরতা বুঝে না কিন্তু আমাদের পূর্বশিরি আলেমরা বা সালাফরা এমনটা করতেন না যদি পূর্ববর্তী নেক্কারদের আলেমদের আকিদার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হতো তখন তারা বলতেন যতটুকু বর্ণনা এসেছে সেটাকে সেভাবেই বিশ্বাস করতে হবে আকিদার জটিল বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা বা তর্কবিতর্ক তারা মোটেও পছন্দ করতেন না একটা ঘটনা শোনা যাক একবার ইমাম মালিকের মজলিসে একজন লোক এলো এবং তাকে অর্থাৎ ইমাম মালিককে অতপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন কোরআনের এই আয়াতটি ব্যাখ্যা করতে বলল এবং জিজ্ঞাসা করল এটা কিভাবে ঘটেছিল এখনকার দিনে কাউকে এটা জিজ্ঞাসা করলে তারা অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করবেন এবং এমন কিছু বলবেন যা সাধারণ লোকজনের জানারও দরকার নেই যদিও আমাদের ইসলামে লুকায়িত কোনো জ্ঞান নেই লুকানো জ্ঞান না থাকার বিষয়ে সাহাবি আলীবনে আবি তালিব সতর্ক করেছেন কাউকে ফিতনায় ফেলা উচিত নয় জনসাধারণকে ততটুকুই শেখাতে হবে যতটুকু তারা বুঝবে ইমাম মালিককে যখন আর রহমানু আলাল আল আর্শিস্তা এই আয়াত অর্থাৎ সুরাতোহার পাঁচ নম্বর আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি অনেকক্ষণ চুপ থাকলেন আর তার মুখমণ্ডল লাল এবং ফ্যাকাশে হয়ে যায় রাগের কারণে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায় এবং তিনি খামতে শুরু করেন তারপর তিনি মুখ তুলে লোকটিকে বললেন এই বিষয়ে আমরা অবগত কিন্তু এর ধরন অজানা আর এই ব্যাপারে প্রশ্ন করা বিদাত তিনি বললেন লোকটি বিদাতই এবং তাকে মজলিশ থেকে চলে যেতে বললেন আর ইমাম মালিক যখন কাউকে চলে যেতে বলেন তখন সেই কাজ খুব তাড়াতাড়ি করা হতো সুতরাং ইমাম মালিক যেভাবে প্রশ্নটির উত্তর দিয়েছিলেন তাতে প্রকাশ পায় যে সালাফদের যুগে সর্বসাধারণের সামনে সব কিছু আলোচনা করা হতো না অথচ আজকাল এটাই হয় ইমাম মালিক সেই লোকের প্রশ্ন মেনে নিতে পারেননি তাই ঘামতে শুরু করেন এবং তার মুখ লাল হয়ে গিয়েছিল প্রশ্নকৃত বিষয়টি যদি এমন হতো যে সেটা নিয়ে হর হামেশায় আলোচনা হয় তবে তার প্রতিক্রিয়া এমন হতো না एबारे शोजाक रसुल्ला सल्लाहु आलहमर प्रति विशेष भलोबाशार किस घटना इमाम मालिक रेहमहुल्लाह तरह मजलिसे हादीसर प्रति सम्मान प्रदर्शन जो कठोर भाव विशेष आदबकायदा अनुसरण करतें जागे उल्लेखना रसुलसल्लाहु आलिस्लम के अनेक गभर भाव भल इमाम मालिक बिन्नी हजर समय आईबे साक्षा करें मान आईब आल शाखी आनी তিনি একজন বিখ্যাত নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী এবং নেকার পূর্বপুরুষ অথচ ইমাম মালিক বলেন তিনি তার কাছ থেকে কোনো হাদিস শেখেননি কারণ তিনি খুব কম লোকের কাছ থেকে হাদিস শিখতেন এবং শুধুমাত্র তাদের চারিত্রিক ব্যাপারে নিশ্চিত হবার পর সুতরাং যাদের কাছ থেকে ইমাম মালিক শিখতেন তারা খুব খুশি হত কারণ এটা তাদের চারিত্রিক ভাব উত্তম ও বুদ্ধিমান হবার প্রমাণ ফলে এটা একটা সম্মান ছিল আমরা আগেই বলেছি রসল সাল আলহামের প্রতি সম্মান দেখিয়ে তিনি মদিনাতে কোনো প্রাণীর উপর আরোহণ করতেন না কোন হাদিস বর্ণনাকারী যদি উচ্চ স্বরে কথা বলত তবে তাদেরকে আস্তে কথা বলতে বলতেন আর তিলাওয়াত করতেন হে মুমিনগণ তোমরা নবী কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু কথা বলো তার সাথে সেরূপ উঁচু কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না সুরা হুজুরাত আয়াত দুই ইমাম মালিক বলতেন রসুল্লা সাল্লু আলি ওয়াসালামকে জীবিত বা মৃত সকল অবস্থায় অনেক সম্মান করতে হবে আর তাই ইমাম মালিক রহমা উল্লাহ রসুল্লাহ সাল্লু আলি অনেক সম্মান করতেন ফলে তিনি নিজেও সম্মানিত হয়েছেন আর তিনি রসুলসাল্লু আলি আসলামের পরিবারকেও অনেক ভালোবাসতেন জাফর ইবনে মোহাম্মদ আস সাদিক ছিলেন নবী পরিবারের একজন সদস্য তাকে ইমাম মালিক অনেক পছন্দ করতেন তিনি যখন মৃত্যুসজ্জায় উপনীত হলেন তখন জনক রাফিদা এসে জাফরাজ সাদিককে জিজ্ঞাসা করলেন এখন তিনি কাকে ইমাম হিসেবে সুপারিশ করবেন তিনি ইমাম মালিক ইবেন আনাসের কথা বলেন অর্থাৎ তিনি মৃত্যুসজ্জাতেও মালিক ইবেন আনাসের প্রশংসা করেন এভাবে ইমাম মালিক রহমাহুল্লাহ নবী পরিবারের লোকজন থেকে শুরু করে আগের এবং পরের সকল যুগের আলেমদের প্রশংসা লাভ করেছেন মুসাব ইবেন আবদুল্লা বর্ণনা করেন যখন ইমাম মালিকের সামনে রসলুল্লা সাল্লাস্লামের নাম নেওয়া হতো এবং তার আলোচনা করা হতো তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং মাথা নিচু হয়ে যেত আর বলতেন আমি যা কিছু দেখেছি তা যদি তোমরা দেখতে তবে আমার এ অবস্থা দেখে আশ্চর্য না। ইমাম মালিক যেসব তাবিগদের দেখেছেন তারাও আল্লাহ রসলের প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে কেঁদে ফেলতেন যেমন ইমাম মালিক আবদুল্লাহ ইবনে জুবাইরের পুত্র আমেরকে দেখেছেন আমের ইবিন আবদুল্লাহ ইবনে জুবাইর রসুল্লাহ সাল্লাহ আলহামের কথা বলতে গেলেই ভক্তি ও ভালোবাসার কারণে অনেক কাঁদতেন সাফওয়ান ইবেন সুলাইমও একজন বড় মাপের আলেম ছিলেন এবং সাহাবিদের একনিষ্ঠ অনুসারী মালিক বলেন যখন সাফওয়ান তাদের সাথে কথা বলতেন এবং রসল্লাহ সাল্লু আলহু আসসালামের কথা আসত তখন মনে হতো যেন তিনি অন্যদেরকে চেনেন না একজন তবেই ইমাম জাফর আসসাদিক সম্পর্কে ইমাম মালিক বলতেন জাফর প্রায়ই হাসতেন কিন্তু আমাদের মধ্যে রসলাস্ল্লাহ আলহামের যখন কথা উঠত তখন তিনি দারুণ প্রভাবিত হতেন রসল সাল্লু আলহু আসলামের কথা উঠলেই তিনি কথা বন্ধ করে দিতেন এবং মাথা নিচু করে থাকতেন আর সকলে জানত তিনি কেন এমন করছেন ইমাম মালিক রহমাহুল্লারও একই অবস্থা হতো জানাজাক যাক মালিকের বিখ্যাত সেই কিতাব মোয়াত্তা সম্পর্কে একশো উনআশি হিজড়িতে ইমাম মালিক মৃত্যুবরণ করেন এবং ইসলামের খিদমতে তিনি রেখে গিয়েছেন আল মোয়াত্তা নামক বিস্ময়কর কিতাবটি এখানে সাতশো বিশটির মতো বর্ণনায় রসুল্লাহ সাল্লি আসালাম এবং তার সাহাবিদের বাণী রয়েছে যার মধ্যে ছয়শটি হাদিস সম্পূর্ণ বর্ণনাকারী ক্রমধারা অনুসরণ করে উল্লেখ করা হয়েছে আর দুইশো ত্রিশটি বর্ণনা করা হয়েছে পরোক্ষভাবে সাহাবিদের কাছ থেকে সুতরাং এই বইতে সব মিলিয়ে আটশো হাদিস আছে মোয়াত্তাতে আরও ছয়শ বাণী রয়েছে সাহাবিদের সুতরাং সব মিলিয়ে এখানে চৌদ্দশো থেকে পনেরোশো হাদিস আছে এছাড়া আনুমানিক তিনশো বাণী আছে তাবে এইদের কিন্তু মানুষজন মোয়াত্তার ব্যাপারেও অভিযোগ করে অথচ বাস্তবতা হল ইমাম মালিক হতে মোয়াত্তা পাঠকারীর সংখ্যা অনেক एर प्रत्येके जखन परवर्ती मुआत्ता बर्णना करें तक से किुकिछू पार्थक्य है यूप पार्थक्यर कारण इमाम मालिक रेहमहुल्लार मुआत्ार रेवाएत त्रिस रकम हो जाए आलेमरा यह कितब के कुर आन सबके निर्भरजोग्य कितबाब हिसाब से देखें इटे एक विख्यात बई जातिहा लक्ष लक्ष आलेम एवं छात्ररा सम्पूर्ण हादिस और हादी वर्णन करमधारा स्नान अनुसारे मुखस् कर मुआत्ता सम्पर्माम साफी बोलें पृथिविर बुके मुआत्ता मालिक होते अधिक निर्भुल कितब आर द्वित नहीं बुखारी मुस्लिम और मुआत्ार मध्य तुलना कर लेत्तार स्थान कथाय ओलाम मध्य यह ब्यापारे विभिन्न मत रही है साधारणत यह कितब के तिरमिजर पर स्थान देहर बन कितु पूर्ववर्ती मुहक््के बाद हादिसतिकण এবং পরবর্তীতে শাহ ওয়ালিউল্লা এবং শাহ আবদুল্লাজিল প্রমুখ মাত্তাকে বুখারিরও উপরে স্থান দিয়েছেন মোয়াত্তার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য এই যে এটি ইসলামের প্রথম কিতাব কিতাবুল্লাহ বা কোরআনের পরেই হাদিসের স্থান আর এই কিতাবটির মধ্যেই হাদিসের রসুল্লাহ সাল্লু আলিয়াস্লামের প্রকাশ পেয়েছে সর্বপ্রথম ক্যাশফ জুনুন কিতাবে বলা হয়েছে মোয়াত্তা ইমাম মালিকই ইসলামের সর্বপ্রথম রচিত কিতাব यह कित व्याख्या इबनुल आरबं इसलमी शरियत सम्पर् लिखित कितबर मध्य सर्वप्रथम मा शब्दी ताउतीय शब्द कर्मकारक शब्द पर आविधानिक अर्थ हिछिर ऊपर दिए चला जे पथे इमाम आलेम ए बुजुर्ग चले मा शब्द द्वारा क्यों क्यों से पथ के बुजे थे क्यों महत् शब्दर यह अर्थ ग्रहण करधिक लोक जतायात कर তাকে মোয়াত্তা বলা যেতে পারে এই অর্থেই কিতাবের নাম মোয়াত্তা রাখা হয়েছে এটা সেই পথ যেই পথে রসল সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ চলে গিয়েছেন তিনি মোয়াত্তা ছাড়াও আরও কিছু বই লিখেছেন কিন্তু সেগুলো তত জনপ্রিয় নয় তখনকার দিনে আলেমরা সময়ের হিসাবের জন্য তার বই কিতাবন্নজুমি ওয়া হিসাবি মাদারিজামান ওয়া মানাজিল কমার ব্যবহার করতেন তার অন্যান্য গ্রন্থগুলো মূলত চিঠির সংকলন বা রিসালা যেমন ইমাম মালিক মিশরের আল্লাইস এবং সাের সাথে পত্রালাভ করতেন এবং একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন জানা যাক ইমাম মালিকের দুনিয়া বিমুখ জীবনযাপন এবং ইবাদতবন্দীগী সম্পর্কে তাকে সবাই একজন দুনিয়া বিমুখ বা জাহেদ আলেম হিসেবে জানত অথচ আমরা উল্লেখ করেছি তিনি উন্নত মানের দামি কাপড় পরিধান করা পছন্দ করতেন जख मारा जाने धन सम्पद रेखे जान। जार मध्यार स्वर्ण दिनार ते सम्पद अनेकर दुनिया बीराग बा जुहुदे ब्यापारेम जुहुद अनुशीलैर धनी दरिद्र जीवन जापनर को सम्पर्क नहीं विषय बुझते भूल करी मन करी जुहुद मानई दरिद्र जीवन जापन करा ब्यापारे डस अल शरीफ ब বাস্তবে জুহুদ হল দুনিয়া আপনার অন্তরে না থেকে হাতে থাকা যখন দুনিয়া আপনার হাতে থাকবে তখন সহজেই সেই সম্পদকে কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবেন দানসাদাকা আল্লাহর পথে খরচ করতে পারবেন কোনো কার্পণ্য করবেন না কিন্তু যদি দুনিয়া আপনার অন্তরে থাকে তাহলে কোনো কিছুই কোরবানি করতে পারবেন না সুতরাং জুহুদের ব্যাপারটি বৃত্তহীন বা বিত্তশালী হবার চেয়ে আল্লাহ সন্তুষ্টির পথে খরচ করার সাথে বেশি সম্পর্কিত একজন সম্পদশালী মানুষও দুনিয়া দুনিয়াবিমুখ জীবনযাপন করতে পারে যদি দুনিয়া তার হাতে থাকে আবার একজন দরিদ্র মানুষও দুনিয়া বিমুখ নাও হতে পারে যদি তার অন্তর সম্পদের প্রতি আকৃষ্ট থাকে এটাই হচ্ছে দুনিয়া হাতের মুঠোয় না থেকে অন্তরে থাকা ইমাম মালিক একজন নিবেদিত প্রাণ আন্তরিক মুসলিম ছিলেন हाज्जुदे नाम अवश्य से दिन तुम्हारा नामत सम्पर्क जिज्ञासित सुरसुर आय चार हवा पर आयत पढ़ते थकें और कादते थे जान रही आला मुगराा बर्णना करें एक रे इमाम सहेबर निकट दिए जा তিনি আলহামদুলিল্লাহ আল হাকুমুত্তাকাসুর সুরা পড়ছিলেন আমি সেখানে দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেব যখন তুমা লুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন্না আইম পর্যন্ত পৌঁছলেন তখন দীর্ঘক্ষণ পর্যন্ত কাঁদতে থাকলেন এবং এই আয়াতি বারবার পড়ছিলেন তার এই অবস্থা দেখে আমি সেখানে রয়ে গেলাম ফজর হয়ে যাবে এমন সময় তিনি রুকু করলেন আমি অজো করে মসজিদে প্রবেশ করলাম দেখলাম তিনি সেই অবস্থায় আছেন তার চেহারায় নূর চমকাচ্ছিল ইমাম মালিকের রাত্রি রাত্রিযাপন এবং ইবাদত সম্পর্কে তার দাসী বলেছেন ইমাম মালিক এক অজুতেই রাত থেকে ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকতেন এটা কি বিস্মাকর নয় ৪০ বছর ধরে তিনি রাতের অজু ফজর পর্যন্ত ধরে রাখতেন এটা আসলে একটা অসাধারণ ব্যাপার এখনকার দিনে কেউ হয়তো এক রাত দুই রাত কিংবা তিন রাত পড়তে পারবে খুব বেশি হলে এক কিংবা দুই মাস টানা করতে পারবে কিন্তু টানা ৪০ বছর এসার ওজ দিয়ে ফজর পড়া কোনো সহজ বিষয় নয় এজন্য ইমাম মালিককে মনের অনেক বাসনা নিয়ন্ত্রণ করতে হয়েছে তিনি অনেক ধরনের আনন্দ অভিলাস থেকে নিজেকে বিরত রাখতেন তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর ইমাম মালিকের মোয়াত্তা বইটি অনুসরণ করার জন্য সবার বাধ্যতামূলক করে দিতে চেয়েছিলেন অর্থাৎ তিনি মালিকী মাজহাবকে বাধ্যতামূলক করতে চেয়েছিলেন এটি মূলত হাদিসের গ্রন্থ হলেও ফিখের ক্ষেত্রে অনুসরণ করা হতো এই গ্রন্থে ইমাম মালিক রহমাহুল্লাহ রসুল সাল্লাসালামের হাদিস সাহাবি ও তাবিদের হাদিস এবং মদিনাবাসীর ইজমাসহ অনেক ফিখি মাসালা বিশুদ্ধ সনদের আলোকে সংকলন করেন কাজী এবং মুফতিরা এর বিভিন্ন রেফারেন্স ব্যবহার করত কিন্তু ইমাম মালিক অনেক বিজ্ঞ আর বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি খলিফাকে এই কাজ করতে নিষেধ করলেন ইমাম মালিক ফিখের ক্রমবিকাশ এবং মাজহাবগুলোর পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করে খলিফাকে বুঝিয়ে বললেন এটা করা উচিত হবে না চলুন সেই বর্ণনাটাই দেখা যাক ইমাম মালিক বর্ণনা করেন একবার আবু জাফর আল মনসুর আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে কি আপনার চেয়েও বড় আলেম রয়েছেন আমি বললাম হ্যাঁ তিনি বললেন তাদের নাম বলুন আমি বললাম তাদের নাম আমার স্মরণ নেই এরপর তিনি বললেন আমি চাই যে আপনার এলম সারা দেশে চালু করে দেয় সেনাপতি এবং কাজেদের নিকট নির্দেশ পাঠিয়ে দেই তারা যেন এ এলম শেখে এবং সারা দেশে ছড়িয়ে দেয় আর যেই ব্যক্তি এর বিরুদ্ধাচরণ করবে যেন তার গড়দান উড়িয়ে দেয় জবাবে ইমাম মালিক রাহমেন রসুলস আলের পর হাতে অনেক ভূমি বিজিত হয়েছে এই ধারা এখনও চালু আছে সাহাবে বিজিত ভূমিতে দিনের শিক্ষা প্রদান করতেন তাদের কাছ থেকে ইলম অর্জন করা হতো। সেই ধারা এখনও চালু আছে এখন আপনি যদি সাহাবায় কিরামদের ছাত্রদের মধ্যে আমারই এলম চালু করেন তবে তাদের নিকট যে এলম আছে তার বিপরীতে এই এলম অপরিচিত মনে হবে ফলে সৃষ্টি হবে কাজেই প্রত্যেক শহরবাসীকে তাদের থাকতে দিন। আর আপনি নিজে আমার আমল করুন আবু জাফর আল মনসুর বললেন এ তো অত্যন্ত দূরদর্শিতার কথা দেখুন ইমাম মালিক চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বব্যাপী নিজের মাঝহা ছড়িয়ে দিতে পারতেন কিন্তু তিনি ব্যক্তিগত সন্তুষ্টি এবং খ্যাতির পরিবর্তে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন আবু জাফর অত্যন্ত ক্ষমতাশালী খলিফা ছিলেন নিষ্ঠুরতার জন্যও তিনি খ্যাত চাইলে তিনি জোরপূর্বক মালিকি মাঝহা প্রতিষ্ঠা করতে পারতেন কিন্তু ইমাম মালিক খলিফাকে নিষেধ করে দেন বাস্তবে ইমাম মালিক ছিলেন অনেক দিনদার নিবেদিত প্রাণ তিনি সব কিছুর ওপরে আল্লাহকেই ভয় করতেন এবং ভালোবাসতেন ইমাম মালিকের মৃত্যুতে সবাই শোকাহত হয় বিশেষ করে মদিনাতে কারণ তিনি মদিনায় শেষ বড় আলেম ছিলেন তিনি মারা যাবার পর হিজাজে এত বড় মানের আলেম আর পাওয়া যায়নি এমনকি তার দশ ভাগের এক ভাগ যোগ্যতা সম্পন্ন কোনো উত্তস্বরীও পাওয়া যায়নি তিনি আল্লাহর কাছ থেকে অনেক অনুগ্রহ পেয়েছিলেন আসাদ বিন খর্রাদ বর্ণনা করেন আমরা বাগদাদে ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানের দর্শী হালাকায় বসা ছিলাম এক ব্যক্তি অনেক কষ্টে তার নিকট গেল এরপর ইমাম মুহাম্মদ রহেমাহুল্লা ইন্না লিল্লাহ ইন্না ইহি র পরে বললেন কত বড় মুসিবত এসে পড়েছে বিন আনাস ইন্তেকাল করেছেন হাদিসে সম্রাট ইন্তেকাল করেছেন আফসোসের ব্যাপার হল ইমাম মালিকের চার সন্তানের কেউই পিতার মতো যোগ্যতা সম্পন্ন হতে পারেননি ছেলেদের কাউকেই বিশ্বস্ত বর্ণনাকারী হিসেবে অন্যান্য আলেমরা গ্রহণ করেননি ইবনে হাজম লেখেন ইমাম মালিকের দুজন ছেলে ছিলেন একজন ইয়াহিয়া অপরজন মোহাম্মদ মুহাদিস্তের দৃষ্টিতে এই দুইজনেই জয়ীফ তথা দুর্বল মালিক নিজেই আফসোস করে বলতেন সন্তানরা কেউ তার মজলিসে বসত না এবং বসলেও ভেতরে বাইরে যাওয়া আশা করত কিন্তু তিনি জানতেন এই দিনের জ্ঞান কেউ উত্তরাধিকার সূত্রে পিতা থেকে পায় না এবং খুব কম ক্ষেত্রেই তা হয় এর জন্য মেহনত করতে হয় তিনি এটা খুব কষ্টের সাথে বলতেন আর এটাই ছিল বাস্তবতা শুধু তার সন্তান নয় উত্তরশ্রী আলেমদের কেউই তার মতো হতে পারেননি সবশেষে তার কয়েকটি বিখ্যাত উক্তি দিয়ে আমরা এই পর্ব সমাপ্ত করতে যাচ্ছি আহলে এলম অনেক রকমের রয়েছে এক যে আলেম নিজের এলম অনুসারে আমল করে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন মিন আল্লাহর বান্দাদের মধ্য হতে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে দুই যে আলেম নিজে রিল অর্জন করে অপরকে তা শিক্ষা দেয় না তার সম্বন্ধে আল্লাহ তালা ইস্যাত করেন যারা আমার নাজিলকৃত প্রমাণসমূহ এবং হৃদায়ত গোপন করে সুরাব বাকারা আয়াত একশো তিন যে আলেম নিজে রিল অর্জন করার পর অপরকে তা শিক্ষা দেয় কিন্তু নিজে সে অনুসারে আমল করে না এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহলা বলেন উলা অর্থাৎ তারা তো চতুষ্পদ জন্তুর মতো জুবাইরী বলেন আমি ইমাম সাহেবকে বললাম যখন আমি সৎ কাজে আদেশ দেই তখন কেউ কেউ আমার কথা মেনে নেয় আবার কেউ কেউ আমাকে কষ্ট দেয় আমার ক্ষতি করে এবং আমার সাথে খারাপ আচরণ করে এমত অবস্থায় আমার কি করা উচিত इमाम सहेबल तुम्हें बुझते पर लोक तुम कथा ग्रहण करबा तब तुम तरह ढड़े दाओ मने मने तरफ पापकार्य घा करो युजो तुम्हार रे व्यक्ति तुम्हार को क्षतर आशंका नहीं तुम ताके भल काओ और मंदक निषेध करो युम आल्ला निर्देश हिसेब कर फल तुम्हें भलोई देखो विशेषकर जख तुम मध्य यह ब्यापारे नम्रता पाव जाए আল্লাহ মূসা এবং হারুন আলহ ইসালামকেও নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন ফিরাউনের সাথে নম্র ব্যবহার আচরণ করে এরূপ করলে শ্রবণকারী তোমার কথার প্রতি মনোযোগ দিবে এবং তা গ্রহণ করবে মুনাফিকদের ব্যাপারে তিনি বলেন মসজিদে মুনাফিকদের উপমা সেই পাখির মতো যাকে খাঁচায় আবদ্ধ করা হয়েছে যখনই দরজা খোলা হল পাখি উড়ে গেল आए सूंदर कल उक्ति उम्मत शेष स्तर लोक ओ जिन द्वारा कल्याण पे जार द्वारा प्रथम स्तर लोक तुम रिल हासिल, करार बा हासिल करो। कर पूर्व हिल्म ग्भर् करक्ति कथबार्त्य सतता अवलम्बन कर मृत्यु पर्त सेकल व्ञान द्वारा उपकृत होते थक वृद्धावस्थाय প্রহাদ থেকে নিরাপদে থাকবে আল্লাতাল আদব কোরআনে রয়েছে তার রসুল সাল্লি ওয়াসাল্লামের আদব সুন্নতে হাদিসে রয়েছে এবং সলেহিনদের আদব ফেকাহতে রয়েছে আল্লাহ তার রুহের মাগফিরাত করুন তার মর্যাদা উচ্চাসীন করুন এবং আমাদেরকে তার জ্ঞান দ্বারা কল্যাণ দান করুন আমিন وصلى الله على سيدنا محمد وعلى آله واصحابه والسلام الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس مديا الانوى والموديو في جانتا فيزيط کرون www.raindropsmedia.org اثبا فسيبوك page www.facebook.com slash raindrops media اثبا www.youtube.com slash two